নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ রোজা কষ্টের কাজ জাকাত দেওয়া নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ তবে বড় কষ্ট ভাইরা। আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নবসকে নিয়ন্ত্রণ করা এর সে কঠিন আর কিছু নেই কথা বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খে না পান করে ক্ষুদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানিকে না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল এ তো হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি প্রচন্ড রেখেছেন একজন জামা ছিঁড়ে একজন ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন খুশি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে সাথে অথবা আপনার সাথে ঝগড়া করছে রাগ চোখ লাল হয়ে গেছে প্রচন্ড এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে ঠকঠক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কেন বিরক্ত করে অসময়ে দরজা করলেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে যা তা গাল দেখছেন মোবাইল বেঁধে উঠলো মোবাইল মনে হলে ফেলে দেবো তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে রাখ থাকবে থাকবে থাকবে থাকবে না না না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিসে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপি কে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহ কে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে জমিনের মতো প্রশস্ত সেই জন্য সেই মুত কোনটাই রসুল আল্লাহ কোরআনে বললেন না কোন মুত্তাকি दारिद्र थक और सम्पद थे अल्लाहारथे व्यय की दरगा मजारे सिन्नी दाई ना ব্যয় করে কি তোমরা যদি ব্যয় করতে চাও ব্যয় করবে কিন্তু আগে মা বাবার জন্য তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন এতিম বিধবা দরিদ্র অসহায় মুসাফির এদের জন্য ব্যয়কে কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন যারা সচ্ছল হোক আর দরিদ্র মানুষ কি দেবো বড় লোক হয়ে দেবো না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী एर आत्मयन पड़ा प्रतिबी समाज दरिद्र असहा विधवा रकम भाव से मानुषर जो व्यय करते थके অন্য একটা হাদিসে বলছেন আব্দুল বর্ণিত ইমাম সৈতী এনেছেন জামে সহিরে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুলাম বলছেন স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এইরকম কারোর উপরে যদি কারো রাগ হয় এর ।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 সঙ্গে কি করতে হবে, হবে। করে নিতে ভাই মানুষ নফসের প্রচনায় শতানের প্রচনায় গুনা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের প্রচনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে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 আল্লা দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা একটা গুনা করে ফেললেই তারা তারি করে আল্লাহর কাছে বলে আল্লাহর করবনা মাফ করে দাও আল্লাহ এদের তবা কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন আর যারা গুণা করে আর করে আর জমাই থরার আগে করব অথবা গুনা নিয়েই মরে যায় কাফের হয়ে মারা যায় এদের আল্লাহ কবুল করেন না মরণ পর্যন্ত ঘর ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন কিন্তু আমরা যেটা করেছি ভাইরা আজীবন নিশ্চিন্তে গোনা করি মরার আগে হুজুরে ডেকে তবা করি ভাই আর যাই করেন আমাদের যাই দেন হাতিয়া তোফা আপনাদের কোনো লাভ হচ্ছে না আপনারা ঘরে বসে যখন যে গুণা হবে করবেন হুজুরের কাছে আসবেন তার মহাব্ব তার আবেগ তৈরি করবেন আর সবসময় কোনো গুণা পিছিয়ে রাখবেন না আল্লাহ কবুল করে নিন আমিন